আসসালামু আলাইকুম বরহমাতবরাক আলহামদুলিল্লা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 وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اللهم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 বরি খাল মোহাম্মদ আল আল কম বরখাল ও আল আলি ইব ইামিদ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 আয়াতি আলিমুল কলকু এই আয়াতের উপরে গত কয়েক মাস থেকে আলোচনা হচ্ছে যে আয়াত তিলাবত করেছি হাবিব সাল্লু আলহ্লামের শ্রেষ্ঠত্ব বয়ান করছি তিনি যে স্পেশাল আবারও মনে করি যে যেন আগামীর কথাগুলো কি উদ্দেশ্যে শুনছি কি উদ্দেশ্যে বলছি উদ্দেশ্য ক্লিয়ার থাকে মাকসাদ একটাই প্রিয় হাবিব সাল আলী আসাল্লামের মহাব্বতের আগুন অন্তরে জ্বালিয়ে দেওয়া যেন আমার আদর্শ আমার কাকে আমি ফলো করব। আমার লিডার আমি নির্বাচন করতে কোনো রকমের আশেপাশে না তাকাইতে হয় যে সর্বশ্রেষ্ঠ আদর্শ মানুষ থাকতে আমি কেন আমাকে অন্যের রঙে রঙিন করব অন্যের গুণে আমি আমাকে কেন সাজাবো আল্লাহ তাল আমাকে এত বড় নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের দাবি হচ্ছে নিয়ামতের সুক্রিয়া আদায় হচ্ছে যে আমি আমার হাবিব সাল্লাস্লামকেই আমার আদর্শ এবং তার চরিত্র তার সুন্না তার জীবনাচার এসব কিছুকে আমি আমার জীবনে ফিট করব ইনশা আল্লাহ তাইলে আশা করা যায় যে আল্লাহর হাবিব সাল্লু আলহিহু আসাল্লামের সাথেই আমাদের হাসর হবে ইনশা আল্লাহ এই মক্সাদ নিয়ে আলোচনা গুলা চলছে গত জুমায় বলেছিলাম যে আল্লাহ হাজরত আলী সাল সালামের মাধ্যমে ঘোষণা দেওয়া ইসেন যে আখি পয়গম্বর সর্বশেষ নবী খাতামী ই তিনি আসছেন সর্বশ্রেষ্ঠ নবী এই সুসমব্দ যে নামটা উচ্চারণ করেছেন যার নাম হবে আহমদ আমার হাবিব সাল আলী ওয়াল্লামের দুইটা নাম এক হচ্ছে আহমদ মূল নাম এক হচ্ছে আহমদ আর এক হচ্ছে আহমদ হচ্ছে সবচেয়ে বেশি প্রশংসাকারী। আর এই নামের সাথে বাস্তবতা হচ্ছে যে আল্লাহ রসুল সাল আলিহাসাল্লাম নিজেই বলেছেন যে আল্লাহ তাল হাজরত রসুলকে এক সম্মানের জায়গায় বসাবেন যার নাম হচ্ছে মকামি মাহমুদ যার জন্য আমরা নামাজ আজানের পর দোয়া করি আমাদের নবীকে আপনি ওই জায়গায় অধিষ্ঠিত করেন হাবিবকে আপনি অধিষ্ঠিত করেন তো আল্লাহ করবেন আল্লাহ সেই জায়গায় বসে আল্লাহ রসুল সাল আলী আল্লাহ এত এত প্রশংসা করবেন এমন এমন শব্দে প্রশংসা করবে যেই প্রশংসাগুলো এর আগে আর আর কেউ করে করতেও পারবে। হাবিব সাল আলিহাসাল্লামের নাম রাখা হয়েছে আহমদ আরেক নাম হচ্ছে মোহাম্মদ মুহাম্মদ মানে হচ্ছে যার সবচেয়ে বেশি প্রশংসা হয় আল্লাহ রসুল সাল আলী আসাল্লামের মতো এইরকম মহান ব্যক্তিত্ব দুনিয়ায় আর যায় নাই যার এত প্রশংসা হয়েছে এত গুণ কীর্তন এত গুণ গান মানুষ গায় কেবল মুসলমান না ভিন্ন ধর্মের মানুষরাও যার প্রশংসা করে বিভিন্ন বই লিখেছে কিছু কুলাঙ্গার নামদারি মুসলমান হতভাগা কোড়া কপাল সেগুলোর কথা ভিন্ন সমাজের কীট মানবতার কীট এইরকম কিছু থাকবেই সুবাহের মর্যাদা এত বৃদ্ধি করেছেন আলম নহ এর মধ্যে আল্লাহ স্পষ্ট বলেছেন আমি আপনার সম্মান আপনার আলোচনা সমুন্নত করেছি থেকে বর্ণনা তিনি বর্ণনা করেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম জিবাহামকে জিজ্ঞেস করেছেন জিবরিল আল্লাহ বললেন ওরফা আনা জিক আমার আলোচনা আল্লাহ সমুন্নত করেছেন আলোচনা হয় তখন সাথে আপনার আলোচনাও হবে আজানের মধ্যে আল্লাহ তালার আলোচনা হয় সাথে সাথে আল্লাহ ই সাথে সাথে আল্লাহমুল্লাহ যুক্ত হয়ে গেছে হাদিস দ্বারা প্রমাণিত অনেক কোরআনে খুঁজে না পাইয়া বলে এটা কালিমা না কালিমা লাহা ইহ সাথে সরাইয়া দিছে যে না সিড়ি খবে সিড়িখ খুঁজতে খুঁজতে এখন কালিমার মধ্যে সিরিক বের করছে যে মুহাম্মাদুর রসুল্লাহ কে লাহা সাথে যুক্ত করলে এটা সিডিক হয়ে যাবে বিভিন্ন লেখা ইহা ইহাম্মদ রসদ কাটেন যায় ওই জায়গায় বাংলাদেশের মসজিদের সামনে থেকে কাটার আগে আগে সৌদি আরবের জাতীয় পতাকা কাইটা আসে আপনি বলবেন জামার আমার নিয়ে আমি থাকি হ্যাঁ প্রমাণ দেওয়ার সময় তো আপনারা ওইটাই বলেন সৌদি আরবে এই আমল হয় আরবে এই আমল হয় বাংলাদেশে কেন এমন আমল হবে আপনারাই তো তাদেরকে প্রমাণ হিসেবে কেন আনেন্লাহ মুহমদুর রসোল্লাহ এটা ইমানের কালিমা এটা আবাদতের শব্দ না জিকির না এটা এই আমরা বলি জিকির যখন করবে লা রাহা ইহি করবে শেষ করা হবে কেবল আল্লাহর জন্য রসুলের জন্য আবাদত না রসুলের জন্য দোয়া দুর এটা রসুলের জন্য দোয়া এটার জন্য আমার অনেক সব আছে এটা রসুলের জন্য দোয়া এছাড়া আমাদের মাহুদ না আল্লাহ তার হাবিব নাম এইভাবে উচ্চকিত করেছেন সমুন্নত করেছেন ও আদাফা জিক্রাত্মদ সাল্লামের প্রশংসা আমি আর তুমি না করলে কি হবে আল্লাহ নিজেই করেন দুরু শরীফের ফিল বলেছিলাম সুরা জায়াত আল্লাহ করেছেন আল্লাহ মোমিনদেরকে হুকুম করেছেন তুমি দূরত পড় আমার হাবিবের জন্য দূরত পড় কিন্তু তার আগে আল্লাহ কি বলেন আল্লাহ এবং তার ফিরিস্তারা নবীর উপর দূরত পড়ে মানে কি মানে হচ্ছে না পড়ো এটা তোমার বিষয় পড়লে তোমার লাভ না পড়লে আমার হাবিবের কোনো সমস্যা নাই আমার হাবিবের কোন কমতি হবে না কেন তুমি পড়লি কি না পড়লি কি স্বয়ং আমি রব এবং আমার ফিরিস্তারা তো তার জন্য দূরত পড়ে আমি আমার রসুলের প্রশংসা করলি কিনা করলি কি গোটা দুনিয়ার মানুষ আমার রসুলের প্রশংসা করলি কিনা করলি কি আল্লাহ আমার করেছেন ওমা ইল্লা মানুষ তুমি আমার রসুলকে সন্ত্রাসী বলতে পারো তুমি আমার রসুলকে সন্ত্রাসী বলতে পারো কিন্তু আল্লাহ সহানা ঘোষণা দিচ্ছেন और तो के गोटा जहााना आतंकना भाई तो ता गोटा जहां रहमत स्वरूप प्रेरण कर प्रशंसा ना कर हबीबर प्रशंसा करते आल्ला रसुल के आदर्श ना बना किल्ला गोटा जहान आदर्श हिसाब से स्वीकृति दिए दीसें आल्ला তোমাদের রসুলের মধ্যেই তোমাদের জন্য উত্তম আদর্শ আমি আর আপনি অন্যকে আদর্শ মানলে কি হবে আল্লাহ আদর্শ হিসাবে স্বীকৃতি দিয়েছেন একটাই প্রিয় হাবিব সোল্লাহ আলী সাল্লামের আখলাফ চরিত্র চলন বলন কথাবার্তা তার পোশাক আশাক সবকিছু আদর্শ না জগতে নেই আমি আর আপনি রসুল কে পাশ্ড পাশান কঠিন হৃদয় এইরকম বললেই কি না বললেই কি আল্লাহ তালা আয়াতে আল্লাহ তালা তার হাবিবকে সুসংবাদ দিয়ে দিছেন তার হাবিবর জন্য সুসংবাদ দিয়ে দিছেন যে না আলেহ আহা মানুষ বড় মায়া তোমাদের জন্যে বড় মহাব্বত বড় হৃদয়ের টান তার তোমাদের জন্যে তুমি তাকে শত্রু মনে করলে কি হবে তার হৃদয় তো তোমার জন্য এই জন্যে কি আপনি নিজেকে ধ্বংস করে দিবেন এইরুকম করবেন আপনি আল্লাহ তার রসুল কে করেছেন আরে আপনি এত অস্থির হওয়ার কি আছে এত পেরেশান কেন হচ্ছে। अल्लाह रसुलानी कमेना चार भेजी दीलासानी अपना जहरक, दी दिल थे सरए दीसी भाई होते दले दले मुसलमान दिन आस पेसानी सर ग অথবা আল্লাহ তাহলে এমনি দিল থেকে ওই চাপটা সরাই দিচ্ছেন কারণ হাবিব সাল্লামের বড় কষ্ট হচ্ছিল আল্লাহ মুহাম্মদ নাম দিয়েছেন যে কেমদ পর্যন্ত রসুলের প্রশংসাকারী একদল মানুষ থাকবেই থাকবে থাকবে যখন থাকবে না আল্লাহ দুনিয়া রাখবেন না আল্লাহর নাম উচ্চারণকারী থাকবে না দুনিয়া রাখবেন না আর আল্লাহর নাম উচ্চারণকারী থাকবেন তিনি আল্লাহ যিনি উচ্চারণ করবেন তিনি আল্লাহর হাবিবের নাম উচ্চারণ করবেন আর কেউ না করুক আল্লাহ বলেন করব আমার হাবিবের জন্য আমি তারা সব যদি কি না ফিরাইলে কি হাসবি আল্লাহ আমার জন্য আল্লাহ যথেষ্ট আমার জন্য আল্লাহ যথেষ্ট আমরা ওস্তাদের মুখে শুনেছি আফগানিস্তানে যখন তালিবানরা ক্ষমতায় তো গোটা দুনিয়ার মানুষ তো এদের বিরুদ্ধে আর এটা লাগবে এটা তাদের গা জালা কারণ গোটা দুনিয়ার মধ্যে একটা জমিন এরকম হয়ে গেছে যেখানে কোরআনের পুরা শাসন চালু হিসেবে এটা অনেকের জন্যই গা খালি ইয়াহুদ্দিন আসার আর মুশিকদের জন্য না অপরাধ প্রবণ মুসলমানদের জন্য এটা বড় কঠিন পরাণের শাসন কায়ে হইলে আমার কি হবে আমার ব্যাংক ব্যালেন্সের কি হবে আমার ঘুষ আর সুদের কি হবে করি এগুলার এগুলার কি হবে তো যুগ যুগ ধরে মামলা ওই মোকদ্দমার ওই ঝামেলায় পড়ে থাকে না ডাইরেক্ট শাস্তি চুরি করছে তো হাত কেটে দাও আর জিন্দিগিতে চুরি করতে পারবে না কলমের খোঁচা মারতে পারবে না হত্যা করছে তো হত্যার বদলে হত্যা থেরাপি পর্যায়ে আর নাই এটা থেরাপি যতক্ষণ দেওয়া যায় ততক্ষণ কোরআন বলে দেি হাত কাটা এটা থেরাপি এক পাশ থেকে হাত পাও কেটে দেওয়া ডাকাতের ক্রস এই পাশের হাত এই পাশের পা যদি দ্বিতীয়বার করে একবার হাত কাটো তৃতীয়বার করলে পাও কাট আবার এই বাসার হাত কাটো আবার এই পাশে থাকবে কি মাঝখানের পোটলাটা এগুলো হইল থেরাপি যদি থেরাপিও কাজ না হয় তা এটা অপারেশন দুনিয়ার অপারেশন ছাড়া কোনো গতি নাই তো এগুলো তো ভয় পায় কোরআনের শাসন ভয় পায় কে অপরাধীরা কোরআনের শাসন ভয় পায় কারণ কোরআন তো আসছে দুনিয়ার মানুষের জন্য রহমত হিসাবে আল্লাহর পক্ষ থেকে এটা নূর নূর আল্লাহ বলেছেন সরাইয়া দিবেন ওখান থেকে জাহান নামে পাঠাইয়া দিবে দুনিয়ার মানুষ অপরাধী যারা তারা কোনোদিন কোরআনের শাসন চায় না বুঝতে তার কাছে আলিমরা গেছেন ঘটনা বর্ণনা করেছেন পাকিস্তানের ছিলেন্লাহ খান রহমতুল আরব থেকে বিভিন্ন আরব কান্ট্রি থেকে বড় বড় আলিমরা আসছেন এক বিরাট প্রতিনিধি মোল্লা কাছে গেছে অনেকগুলো প্রস্তাব আসছে তার সামনে সমস্ত আলিমরা তো মারানা সালিমল্লাহ আলাই বলেন যে আমার তো দিলের মধ্যে মোল্লা অমরের প্রতি খুব মোহাম্মত যাহারে বেচারা কি জবাব দিবে গোটা দুনিয়ার বড় বড় আমি আপনাকে সাধুবাদ তবে পরামর্শ ছাড়া ইসলামের শাসন আপনি কেমনে কায়েম করবেন তোমার সালিমুল্লাহ খান রহমতুল্লাহ আলহ বলেন এই প্রশ্ন আমি ঘাইমা আরে বেচারা এখন কি জবাব দিবে যদি বলে ওলামা একরামের পরামর্শ মতো এটা হল ভূমিকা ভূমিকা সামনে আরো দুইটা বিষয় আছে প্রথম ভূমিকা হচ্ছে যে ওলামা একরামের পরামর্শ ছাড়া আপনি ইসলামী রাষ্ট্র কেমনে চালাবেন তোমর জবাব দিবেন নিশ্চয়ই যে ঠিক আছে আপনাদের পরামর্শ নিয়েই আমি তখন সামনের কথাগুলা বলবেন আর কি তোমার সালিমুল্লাহ খান রহমতুল্লাহ আলে বলেন যে আমি তো ভয়ে শেষ বেচারা খুব বড় আড়ে মোনা মোল্লা অমর খুব বড় আলিমও ছিলেন না বেচার ভিতরে আল্লাহ তাল ভয় আর মহাব্বত এত প্রবল ছিল আর আল্লাহর ভরসা এত প্রবল ছিল যে বড় আলিমদের চেয়েও বড় কাজ আল্লাহ তার থেকে নিয়েছেন তো মারানা সরিমুল্লাহ খান রহমতুল্লাহ আলহ বলেন মোল্লা অমর সাথে সাথে জবাব দিয়া দিচ্ছেন আলহামদুলিল্লাহ আল্লাহামদুল্লাহ আমরা ওলামা কলামের পরামর্শ মতোই আমরা রাষ্ট্র চালাবো ইনশা আল্লাহ তহরত আপনারা সবাই আফগানিস্তান চলে আসেন আপনারা যেভাবে বলবেন আমরা ওইভাবে দেশ চালাব এই কথা শুনে তো আর বিশেষ করে আরবের আলমরা যারা আসছিলেন বিশেষ প্রতিনিধি হইয়া বিশেষ দেশের বক্তব্যগুলা জন্য যারা আসছিলেন এই জবাব শুনে তো বেচারা শেষ কারণ ওই এসির রুমের আরাম আয়স ছাইরা ওই পাহাড়ের গুহার ভিতরে আইসা দেশ চালাবে আর পরামর্শ দেওয়ার জন্য অত বড় মখলিস বান্ধা হিসাবে তো আসে নাই আসছে তো এক বিশেষ দেশের প্রতিনিধি হইয়া আমি ওদিকে যাচ্ছি না শেষ যে বক্তব্যটা যে দেখেন গোটা দুনিয়া আপনার বিরুদ্ধে আপনি কিভাবে টিকবেন তুমুল্লা রহমতুল্লাহ আলে কতক্ষণ চুপ করেছিলেন চুপ করে থাকে বলেন আপনারা আমাকে একটা সহজ জবাব দেন এই গোটা দুনিয়ার যে শক্তি এই শক্তি বেশি না আমার শক্তি আল্লাহ এখন কি জবাব দেয় আমার জন্য আল্লাহ যথেষ্ট আর কি জবাব দি বাহ্যিক ভাবে অনেকে বলবেন যদি আল্লাহ যথেষ্ট হয় তো পরাজয় কেন হইল এটা অনেকে চিন্তা করতেছেন না সবহান আল্লাহ হোদায় বিয়ার সঙ্গীর সময় এই বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছেন আল্লাহ কাহাম পর্যন্ত হোদাই বিয়ের সন্ধিতে বাহ্যিক ভাবে মুসলমানদের পরাজয় কাফেররা যা বলে তাই রসুল বলে লিখে দাও তারা যে শর্ত লাগাইতেছে লেখে দাও বলে তারা শর্ত লাগাইছে যারা মুসলমান হইয়া মক্কা থেকে যাবে এদেরকে ফেরত দিতে হবে বলে লেখে দাও বলে তারা শর্ত লাগাইছে মদিনা থেকে যারা মক্কায় চলে আসবে এদেরকে ফেরত দিব না বলে লিখে দাও বস্থা পুরো উল্টা বলে যেভাবে তারা বলে ওইভাবে দাও হয়ে গেছে মানুষ বারবার খালি হু হা করতেছেন এখন আল্লাহ রসুল সাল্লা সাল্লামের সামনে তো কথা বলার সাহস নাই শুধু অনুযোগ অনুযোগ অভিযোগ বলার অভিযোগ করার কোন সাহস নাই তো আল্লাহ রসুল দাও আয়তনাজ হয়ে গেছে সুরা ফতাহ আয়তনাজিল কিছু বাহ্যিক ভাবে মনে হচ্ছে সবগুলো শর্ত মুসলমানদের বিরুদ্ধে অথচ আল্লাহ তারা বলতেছেন আমি স্পষ্ট বিজয় দিয়ে দিলাম ঘটনা কি রাম বড় চমৎকার বলেছেন দুইটা বিষয় संगी कईराज मुसलमान फेरत गेर परमर रास्ता क्लियर होजे रास्ता चालू हो आज पर्त बन इटाई तो विजय सामयिक पराजय के पराजय কৌশল এগুলা এই হচ্ছে এক বিজয় দ্বিতীয় বিজয় হচ্ছে এইরকম প্রতিকূল অবস্থায় মুসলমান আল্লাহর রসুলের হুকুম মানতে পারলো আল্লাহ তাহার নির্দিষ্ট মানতে পারলো এটাই মুসলমানদের বিজয় তার কল্লা চলে গেল না রক্ত গেল সম্পদ গেল না বাড়ি গেল না সন্তান শেষ হয়ে গেল এটা মুসলমানদের পরাজয় জয় পরাজয়ের কোন বিষয় না মুসলমানদের জয় পরাজয়ের মূল বিষয় হচ্ছে আল্লাহর হুকুম যদি মানতে পারো তাইলে তুমি জয়ী আল্লাহর হুকুম মানতে পারলা না তুমি পরাজিত এটাই হচ্ছে মূল জয় পরাজয় তারা তাদের ক্ষমতা চলে গেছে বাহ্যিকভাবে বাহ্যিকভাবে ওই সময় ক্ষমতা চলে গেছে निजे भाई गाद्दार कारण नर्दार्न एलायर गारणे तदेशी शक्ति के सहाय करोटा दुनिया दाड़ा अल्लाहर जमीन आल्ला कलिमा के समुन्नत कर चेस्टा ती विधान कर चेष्टा करी ये सफलता रक्त गलो ना कल्ला गल एखने जय पराजय निर्धारित मान এই সফলতায় তারা জামাত পায় আস্তে আস্তে সফলতা সাক্ষী ছেড়ে দেওয়া কেঁদে বাঁচি আমাদের কাছে তো বিবিসির খবর আসে আমাদের কাছে তো সিএনএন এর খবর আসে আমাদের কাছে তো তালিবান সংবাদ আসে না আফগান সংবাদ আসে না মার্কিন সৈন্য আর ওই সমস্ত নেটো জোট তাদের যে বর্তমান কি হালত এটা আমাদের কাছে তো আসে না আলহামদুলিল্লাহ শুধু দোয়া করতে থাকি আল্লাহ তোমার শত্রুদেরকে এইভাবে বেশ কইরা এইভাবে পরাজিত কইরা তুমি দুনিয়ার মানুষকে তাদের কালো মুখটা দেখাইয়া দিও আল্লাহ আমরা আল্লাহর কাছে এটাই দোয়া করি আমাদের আর কিচ্ছু করার নাই আমাদের রাইদের জন্য এটাই দোয়া যেখানে হয় তাদের জন্য আমাদের এই রক্ত তুমি কবুল করেছো আল্লাহ এই রক্তের আমাদেরকে দেখা দিও ভাগার রাস্তা খুঁজতেছে ভাগার রাস্তা খুঁজতেছে দোস্ত খবর নাই ভাগার রাস্তা খুঁজতেছে রাস্তাও খুই পেতেছে না আল্লাহামদুলিল্লা আল্লাহামদুলিল্লা আল্লাহর শত্রুদের পরাজয় এইভাবে হবেই চূড়ান্ত বিজয় ঝণ্ডা আবার দিন হবে দুনিয়ার জমি ইনশা আল্লাহ গোটা দুনিয়া ইনসাফ কায়ম হবে ইনশা আল্লাহ আল্লাহ কবুল করেন মুহাম্মদ সাল্লু আলি সাল্লাম বলতেছিলাম আল্লাহর হাবিব সাল আলহি আসাল্লামের প্রশংসা আমি আর আপনি না করলে কি হবে আল্লাহ বলতে আল্লাহ বলতেছেন তারা যদি আপনার এই বিষয়গুলোর স্বীকৃতি না দেয় তারা যদি আপনাকে পিঠ দেখায় আপনি তাদেরকে জানায় তোমাদের ছাড়া কোনো মাহবুদ নাই যিনি ছাড়া মাহবুদ নাই মানে খালি তার নামাজ পড়বো আমরা অন্য কারো এবাদত করবো না না এটাই সীমাবদ্ধ না এই অর্থ লাহা ইল্লাহর অর্থ এই তুমি সীমাবদ্ধ না লাহা ইল্লা অর্থ গোটা দুনিয়ার মালিক তিনি সব সিদ্ধান্তের মালিক তিনি তোমারও মালিক তিনি আমারও মালিক তিনি তুমি আমার প্রশংসা না করলে কি হবে আমার মালিক তোমার মালিক আমার প্রশংসা করবে। তিনি আমার জন্য যথেষ্ট আমি তার উপরই ভরসা করলাম তোমার উপর আমার ভরসা নাই দরকারও নাই তুমি কি করতে পারবা তুমি তোমাকে লোক আমার মতো লোক বরং আমার চেয়ে দুর্বল মালোক আলেহিত আলে হিতাকিপারে তুমি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র কর দিল্লিতে বৈশা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র কর। বেইজিং এ বৈশা শোনে রাখো শোনে রাখো এই ষড়যন্ত্রের জবাব লেখা হচ্ছে আরশা আজিমে তুমি ষড়যন্ত্র কর দুনিয়ায় जबाविका क्योंकि दिन कथा बोलने शेष तो रास्ता तुमुक तुम्हार अतटुकु क्षमता मुसलमान काय पाईनासम्भवे इमान समस्या आई समस्या যে লাই দিল থেকে পড়বে সে বিশ্বাস কোনো মানুষ আমার কোন ক্ষতি করতে পারে না না না আমার ভরসা আমার রব কি করবা কর তো আমার ভরসা আমার রব আরে হিত আল্লাহ বলাচ্ছেন তুমি এত বাহাদুরি দেখাও আমার রবের ক্ষমতা জানো আমার রব আরম এর মালিক আর সে আজিমের মালিক আর সে আজিম বুঝব छोट पड़े दिनारे अल्लाबर भरोसा कर बस आज तला हबीबर प्रशंसा कर सुभान भी तरह के बेन अल्ला ताला। अल्ला दादा के दुनिया दादा भरोसाकारी मानस अब्राह जो मक्का ध्वसर हस्ती बाहर छब्राह এই কাবার মালিক কে বলে আল্লাহ বলে কাবার মালিক যিনি খাবার রক্ষাও তিনি করবেন আবদুল মুতালিবের ওই মান আল্লাহর উপর ওই ভরসার কারণে আল্লাহ তালা কাবার হেফাজত করেছেন ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيراً أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعص مأكول الله أكبر ولعل الله تعالى পাখি শেষ করিয়া করে শুধু তাই না আল্লাহ লাস্টের শেষ আয়াতে বলেন আরে জীব ঘাস খাইয়া যেমন চাবাইয়া চূর্ণ বিচূর্ণ করে ফেলে আল্লাহ ওই পাথর মাইরা ওই আব্রাহা থেকে যারা আসছিল কাবা ধ্বংসের জন্য আল্লাহ তালা তাদেরকে আলোচনা আবাবিল আল্লাহ তালা তাদের উপর ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছেন আবাবিল মানে হচ্ছে ঝাঁকে ঝাঁকে তৈরন পাখি আবাবিল ঝাঁকে ঝাঁকে আমাদের অনেক অনেকেই বড় বড় মানুষকেই বলতে শুনেছি আল্লাহ তালা আবাবিল পাখি পাঠাই দিচ্ছেন এমন ভাবে বলে মনে হয় যেন ওই পাখিটার নাম আবাবিল কোরআনে পাখির নাম বলা হয় নাই আবাবিল কোনো পাখির নাম না আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে দলে দলে এখন ওই সাথে থাকার কারণে আমরা ওই যে এভাবে বলছি যে আল্লাহ তালা পাখি পাঠাইছেন আবাবিল মানে দলে দলে পাখি পাঠাইছে তর্জমার করা হয় নাই অনেকে মনে করছে না জানি আবাবিল পাখির নাম এই নাম রাখে গাড়ির নাম গাড়ির নাম দেখছি জানে না আবাবিল মানি মনে করে পাখি কি হবে দেখেনা আবাবিল মানে পাখি না আবাবিল মানি ঝাকে ঝাঁকে কোন পাখির নাম আবাবিল না আর আবাবিল পাখি আল্লাহ পাঠান নাই আল্লাহ পাঠাইছেন পাখি সেটা চোরুই পাখির মতো একটু সাইজ একটু বড় আমরা নাম বানাইছি নাম দিছি কি আবাবিল পাখি যাই হোক এই ভুল থেকে আমাদেরকে সরে আসা উচিত এইরকম কত ভুলের মধ্যে আমরা পড়ে আসি আল্লাহ বলে হাজরাতে ফেরাউনকে আল্লাহ নীল নদে ডুবাই আমার কোন জায়গায় নীল নদে ডুবাই আমার ভাই নীলনদ তো মিশরের ভিতরে ওই জায়গায় আল্লাহ বলতেছে যে আমি তাকে সাগরে ডুবাইছি আল্লাহ লাঠি সাগরে আল্লাহ বলতেছেন আপনার লাঠি সাগরে ফালান আর আমরা বলতেছি আল্লাহ তাসা নীল নত পারি দেওয়াইছেন ফেরাউনকে নীল নদে ডুবাইছেন নদীতে ডুবান নাই বাহার মানি নদী না বাহার সাগর সেটা হচ্ছে লুহিত সাগর आरब के भी दिया। सिनाई याचे पास दिया। ताला मुसा अल्लम के मुक्त करपक प्रचारित किस भूल प्रचलित किस भूल भूल थत মোহতারাম হাজরিন বলতে ছিলাম আল্লাহ তালা রসুলের জন্য শ্রেষ্ঠ দাদাও নির্বাচন করেছেন এমন একজন ঔর একজনের ঘরে আল্লাহ তালা তার হাবিবকে পাঠাইছেন যিনি সময়ের যিনি সময়ের শ্রেষ্ঠ মানুষ ছিলেন সময়ের সবচেয়ে মানুষ ছিলেন আব্দুল মুতালিব তার ঘরে আল্লাহ তালা হাজরতের রসুল কে পাঠাইছেন আব্দুল মুতালিবের অনেক ছেলে একজনের নাম নৌসল একজনের নাম আব্দুল উজ্জা আবুল আহাব আবুল্লাহাবের আসল নাম আব্দুল উজ্জা एकजर नाम आब्दुल शाम नाम पारत क्या अब्दुलत मैं अबुलहक अब्दुल मानजा एक मूर्ति मूर्तर बान्डा तो आपकी बल सिर बिुदे कथा बोले তোমাদের রসুল যার ঘরে জন্ম নিচ্ছে তার নামের মধ্যেই তো শিল্পী আল্লাহ রহমতের নবীকে আল্লাহ শক্ত ভূমি নাম ও বাবার ঘরে পাঠান নাই হামজা লম্বা জমিন নামের মধ্যে এরকম কোন সৌন্দর্য নাই নৌসল পাথরের জমিন नाम सौंदर तला हबीब के पाठ मानस के बंद कर बंदा आब्दुल्ला बंदारे सम्मान शब्द और किच्छु नब्दुलीवन मेहनत मार्क्सटी আমি নিজেকে আমার রবের সামনে আব্দুল হিসাবে পেশ করব মানুষের জন্যে আল্লাহর গোলামি একচে বড় সম্মানের আর কিচ্ছু নাই আল্লাহ তালা তার হাবিবকে মেয়ারাজা সবচেয়ে সম্মানিত করেছেন আসমানে উঠায় সরাসরি সাক্ষাৎ করে আল্লাহ তালা তার হাবিব সাল্লি সাল্লামকে সবচেয়ে সম্মানিত করেছেন আর ওই জায়গায় আল্লাহ তালা তার হাবিবের জন্য শব্দ ব্যবহার করেছেন আব্দুল সুরাবর ইসরা প্রথম আয়াত দেখেন রপ কি বলে রব বলতেছে প্রশংসা পবিত্রতা বর্ণনা করছি ওই আল্লাহর जिन्ह बान्डा के रे छोटे जुन सब चे सम्मानित शब्द हमदून आब्दून रबेर बान्दा उन्नत परिचय मानुषर कि तुम बड़ लाठ हत हिस पेश करते तुम्हारख बर्बाद ग किच्छू कि नु तुम निजेके रब सामने आब्दुल हिसाब से पेश करते पे छो आब्द मानी तुम्हें महबूद तुम्हें जेमने बल्बा जा खुशी तर एटे आब्दुनर अर्थ एक जो मानुष गोटा दुनिया मालिक खाया गया महबूदर सामने आब्दुल हे ना तर गोटा दुनिया बर्बाद तरह आखिरत बर्बाद মাও আগের থেকে রেডি করে রাখছেন আমি না আমান আমি আমার এক বড় নিয়ামত তোমাকে দিব লালন পালনের জন্য আমানও ঠিক রাইহ সুবাহ আল্লাহ ছোট্ট বয়সে কষ্ট হবে লালন পালন করতে এমন এক দুমা ঠিক করে রেখেছেন হালিমা সহনশীল খবরদার আমার হাবিবের কোন কাজে কষ্ট আবার বিরক্তি প্রকাশ করোনা সহনশীলতা নামের প্রভাব আছে কাজের মধ্যে নামের প্রভাব আছে ওমরের কাছে একজন আইসা বলতেছে জনাব আমির মিনি আমার ছেলে তো কথা শুনে না বলে নাম কি বলে জল নাম চেঞ্জ করার আগে নাম চেঞ্জ করো আমরা তো এখন ছেলেদের নাম রাখি বাবু বাবু বড় হইয়াও বাবুই থাকে নামে নাম রাই এগুলো উত্তম নাম আমি এখন নাম রাখি দেখি এখন মানুষ কি চায় মেয়ে বিয়ে দিবে আবু রেফারির মতো সুফিসা ভবে যারা দিনদার আর কি আবার ওই যে সবচেয়ে বড় ধনী যে তার মতো হবে আরে ভাই আবুহারি আর ওই সবচেয়ে বড় ধনী আসেনি শেষ পর্যন্ত নাই বিলগেস এর মতো হবে আখলার চরিত্রে আবুজর হবে দুইটার একসাথে করো সোহান আল্লাহ আমাদের যে কি রুচি সোহান নাম রাখবো নাম নাম রাখলে দুনিয়ার মানুষ চিনবে কোন খেলোয়াড়রে চিনে কোন নায়ক রে চিনে মায়ের নাম উমে হাবিবা তোমার মায়ের নাম সালমা তোমার মায়ের নাম আর তুমি কো কাজের বুয়ার মিয়া বুঝা শুনে বললে তুই যাবে তুমি নবীর আল্লা যাদেরকে সম্মানিত করেছেন এই কথা মাথার মধ্যে পায়খানা করেছে ইয়াহুদিনের আদর্শ আশ্লাখ ধারণ করতে করতে রুচির মধ্যে রুচির মধ্যে গন্ধ গন্ধ রুচি না পাক হয়ে গেছে পচন ধরেছে রুচির মধ্যে মুসলমান সব ঠিক রাখতে চায় দুনিয়া ঠিক আল্লাহ এক হাত উপরে এক হাত নিয়েছে দুই দিকে ঠিক পাগল এগুলা পাগল সারা কিচ্ছু না হাসতেছেন আপনারা আমি বললে তো রাগ করবেন রাগ করবেন মসজিদও হাসতেছেন মসজিদ থেকে বাইর হইয়া ইয়াহুদি না সারার মতো চলতেছেন না আপনার প্রসাদ ঠিক আছে না আপনার খাওয়া ঠিক আছে না আপনার কথাবার্তা ঠিক আছে না ঘরের মধ্যে রসুলের আখলা চরিত্র কোন একটা দিনই পরিবেশ আপনি কয়েম করতে পারছেন আর মসজিদের মধ্যে আইসা ওই ভুল ধরেন ওই ভুল ধরে আমার ঘরটা হয়ে রয়েছে মন্দিরের মতো মসজিদকে বানাইতে চাই কাবার মত আজীব চরিত্র আমাদের ঘরে বানায় রয়েছি মন্দির আর মসজিদে আইসা আমি পরেজগার আর সুফি আর উন্নত রুচিওয়ালা হয়ে যায় আরে ভাইয়া আমার মসজিদে হবে আবাদত গাহ আমার ঘর হবে আবাদত আল্লাহ রসুল কবরানের জন্য গোটা জমিনকে মসজিদ বানাইয়া দিচ্ছেন সুহান আল্লাহ গোটা জমিনকে পবিত্রতার মাধ্যম বানাইয়া দিচ্ছেন পানি নাই তো মাটির মধ্যে হাত দিয়ে পবিত্র হয়ে যাও যায় নামাজ নাই জমিনে দাঁড়াইয়া মসজিদ পাওনা রাস্তায় দাঁড়ায় যাও এটা এই বড় নিয়ামত জন্য নির্দিষ্ট জন্য তো বলা হয়েছে তোমার ঘরের সবচেয়ে গোপন কুঠুরি তোমার জন্য সবচেয়ে উত্তম জায়গা না জন্য। অথচ আমার ঘরগুলো বানায় রাখছি হিন্দুদের ঘর মুশ্রিকের ঘর আমার ঘরগুলোকে গুলোকে বানায় রাখছি আমি এক একটা ঘর যেন এক একটা মন্দির আমার কাছে মনে হয় মন্দিরে একটা মূর্তি থাকে আমার ঘরে তো শত শত মূর্তি আমার ঘরে শত শত মূর্তি করে রাখছি আল্লাহ রসুল যেখানে বলেছেন মেলা বেতন যেই ঘরের মধ্যে কুকুর থাকবে মূর্তি থাকবে সেখানে রহমতের ফিরিস্তা ঢুকবে না রহমতের ফিরিস্তা এই জন্য বললাম আপনি মনে মনে চিন্তা করতে পারেন তাহলে কুকুর আর মূর্তি রাখলে যদি ফেরিস্তা না ঢুকে তাহলে আমি আরো বেশি করে রাখবো আজরা এই আশা করিস না রহমতের আল্লাহ আমাদের ঘরগুলোকে মসজিদের মতো পবিত্র বানাই দেবে না আমি ভাই কথা বলতেছি আমার হাবিব সাল্লাই আসছে আমার হাবিব তো দুনিয়ায় আসছেন ভাঙ্গার জন্য আমার হাবিব তো আসছে ছেলের মাথার মধ্যে আপনি ঢুকায় দিছেন এক তারা না বাজাইলে হ্যাঁ মরে না একদিন বাঙ্গালি ছিল মাথার মধ্যে ঢুকাইয়া দিছেন এটাই আপনার আখলাক। অথচ আপনার রসুল বলতেছেন এই একতারা ভাঙ্গার জন্য আমি আসছি আপনার রসুল বলতেছেন এই দু তারা ভাঙ্গার জন্য আমি আসছি আর আপনি বলতেছেন এটা না বাজাইলে আমি ভুললেই যাই আমি বাঙালি ভুলে যাওয়া জরুরি তুমি তো গেছে তুমি মুসলমান বাঙালিটা ভুললি কি এটা মনে রাখলে কি এটা তোমার আখেড়াতে তোমাকে এই কথা জিজ্ঞেস করবে না মান আনতা আনতা বাঙ্গালি আনতা আরবি তুমি কে তুমি বাঙ্গালি না তুমি আরবি আপনাকে এটা জিজ্ঞেস করবে না রে আমি তো চিনি না আর যদি দুনিয়ায় রসুলের সুন্দর লালন করা যায় ধারণ করা যায় আলহামদুলিল্লাহ জবাব তো আল্লাহর পক্ষ থেকে চলে আসবে মার আওয়াজ আসবে আরে আমার বান্দাকে এটা কি জিজ্ঞেস করো থেকে কিন্তু দুনিয়ায় তো রব মানতে হবে রসুলকে রসুল বইলা স্বীকৃতি দেওয়ার জন্য দুনিয়ায় তো রসুলকে রসুল মেনে যেতে হবে দুনিয়ায় আমার আখলা আমার চরিত্র সব সাজানো ইয়হুদিদের আদলে আমার আদর্শ ললিত আমার আদর্শ আজিব আমার আদর্শ একজন খেলোয়াড় একজন নায়ক লজ্জা থাকার কথা মুসলমান গেঞ্জির মধ্যে রবীন্দ্রনাথের ছবি লজ্জা থাকার কথা আমার চোখোলা ওই হিন্দু খ্রিস্টানদের খেলোয়াড়দের মতো আমার চুলগুলো ধারণ করতে পারি না কপাল হতবাগা তোর মতো হতবাগা দুনিয়া একটাও নাই টুপি বই রা সম্মান বোধ করি আলহামদুলিল্লাহ দাঁড়িয়ে আইটা সম্মান বোধ করি আলহামদুলিল্লাহ নিজের আমলার কিচ্ছু না থাকুক আল্লাহর দরবারে অন্তত এটা তো বেশ করতে পারবো মাহবুদ কিচ্ছু করতে পারি রাই কিচ্ছু করতে পারিবাখিবেনা তাই চেষ্টা করি তুমি মাফ করতে চাও মাফ করতে পারো না হয় আমার দেওয়ার মতো কিচ্ছু নাই এ তো তো সুযোগ থাকলো না আর না হয় তুমি কি বলবা রসুলের কাছে যাবা রসুল বলবে সহকান সহকান ভাগাও এটা আমাকে এখান থেকে ভাগাও আরে কপাল কার এরকম মন্দু কোপাল যে রহমতুল গোটা জাহানের জন্য রহমত শত্রুর জন্য আসি কমলে দুশন কবি জখম খা করমত নই হ্যা হু কবি বল অপরাধ করেছে রসুলের সাথে বলবা না কাকে বলবা সেই রহমতের নবী তোমার চেহারা দিই হাসনের মাঠে বলবে ভাগ তুই এখান থেকে ভাগ সাথে আজকে আমার কোনো সম্পর্ক নাই ওই পুরা কোপাল কে আমি জানি না ওই হতভাগা কে আমি জানি না আরে ভাগ্যবান আল্লাহ রসুলের আখ্লা চরিত্র ধারণ করে লালন করে ভাগ্যবান সৌভাগ্যবান হোক তাদের সম্পর্কে সুরত ধারণ করো ইনশাল ইনশাল হাবিবের কথা একশো সত্য ইনশা আল্লাহ সাথে কামতের মাঠে আল্লাহর দরবারে পেশাবো ইনশাল আল্লাহ কবুল করেন আমি ভাই আমার তো একটাই মাকসাদ আমি আগেই বলেছি আপনি কি মনে করেন না করেন আপনার বিষয় আমি তো আগেই বলেছি আমার প্রিয় হাবিবেন এস্ক আর মহাব্বতের আগুন জ্বালানোর জন্য আমি কথাগুলো বলতেছি ওই আগুনের পুইরা ছাই হইয়া যেন ছায়ের প্রতিটা কণিকা থেকে উচ্চারিত হয় আমি মোহাম্মদ রসুল গোলাম আমি অনুসারী আমি তো ওই আগুন জাড়ানোর চেষ্টা করতেছি আল্লাহ তা আমাকে আরো সুন্দর করে বলাত্মফিকদের যেন প্রত্যেকটা মুমিনের দিলের মধ্যে হাবিবের এসকার মহাব্বতের আগুন জয়লা উঠে আগুন জৈলা উঠে আল্লাহ কবুল করেন আমিন